সম্মানিত উপস্থিতি আমরা সালাদ বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করি আর সালাদের মধ্যে একটা অন্যতম বিষয় লেগিয়া যে যখন ফরজ সালাদ আমরা আদায় করবো যদি এটা যে জায়গাতে হোক না আমরা চেষ্টা করবো যে জামাতে আদায় করার লাগিয়া অনেক সময় দেখা যায় যে অনেকেই ফরজ সালাদ একলা একলা আদায় করা অথচ দেখা যায় যে আরো মানুষের গোয়ার সুযোগ আছে বিশেষ করে মসজিদে যখন আই বা মসজিদে যদি জামাত শেষ হই আনলে কোনো কারণে যদি কোনো অজরের কারণে যদি আপনি একটু দেরিতে আইলে অনেক সময় দেখা যায় যে আমরা তিন চারজন তিন তিন চার আলাদা আলাদা নামাজ আর নির্দেশনা আমরা জামাতে আদায় করি যে সোনানা তিরিমিজির মধ্যে ইমাম তিরিমিজি বর্ণাক সই যে একবার রসুদি সালা শেষ করার পরে সাদাকা ও সাপ পাইবা অর্জন করতে হবে তখন একজন দাঁড়াইয়লা দাঁড়াইয়া কিতা হল তার জামাতে জামাতের সালা করলাম তাহলে আমরা যে এই হাদিস থেকে গিয়া ইমাম এই হাদিস আমরা এটা প্রমাণিত হইলো যে আমরা কী তা করতাম যদি আমরা জামাত মিস করতাম না জামাতে দেরিতে আইতাম না কিন্তু কোন কারণে যদি আমরা জামাত মিস হই যাই এই অবস্থায় যদি আমরা ইয়া ঢুকি তাহলে আমরা উচিত লগিয়া যে জামাতে সালাদা করতাম অন্য শবর লইয়া সালাদা করতাম যাতে জামাতের স্বভাবটা আমরা ফাইয়া আল্লাহ সুহানরা রে জামাতের সাথে যথাযথভাবে সালাদা করতে ফিকদানবাহ মাহমদ ওয়াই আলহি ওয়াসাবিহি ওয়াসাল্লাম